আসসালামুক রহমত লবরকম আলহামদুলিলামতল আশরফিলাম্বিয়মুরসলেন নবীন মহমদ ওহাবিহমায় আতো শ্রোতা মুডলী আমরা ইমাম নবই রাহমহল্ল্লার প্রণীত কিতাব রিয়াদুস আলহীন থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল বাবু তাকিদ উজুব জাকাত জাকাত ওয়াজিব হওয়ার তাকিদ গুরুত্ব ও বয়ান ই ফদলিহা এবং জাকাত দাওয়ার ফজিলত ওমায়াত আল্লা কবীহা এবং জাকাত সংক্রান্ত মাসাইল নিয়ে আজকের আলোচনা হবে ইনশা আল্লাহ তো জাকাত এটা ইসলামের তৃতীয় নাম্বার রুখুন ইসলামের পাঁচটি রুখুন কালেমায় শাহাদামতুসালাত ও ইতা জাকাত প্রথমটি হলো কালেমার সাক্ষী দেওয়া এরপরে সালাত আদায় করা এরপরেই জাকাত প্রদান করা তো এই জাকাত সম্পর্কে আজকের এই আলোচনায় আমরা প্রথমে যে বিষয় আলোচনা করবো সেটা হলেই জাকাত কাদের উপর ফরস জাকাত ফরশ প্রত্যেক মুসলমান বালেগ এবং সাহেব নেশাব প্রত্যেক ওই মুসলমান যে বালেগ হয়েছে এবং তার কাছে এতটুকু মাল আছে যতটুকু মালের উপর জাকাত ও আজীব এবং সে আজাদ আজাদ তো আকেল এবং জ্ঞানী তো মুসলমান আকেল বালেক মুসলমান জ্ঞানী বালেকর আজাদ এবং মালিক সাহেব নেশাব যে নেশাব যতটুকু পরিমাণ জাকাত মাল থাকলে জাকাত হবে এতটুকু মালের সে অধিকারী হওয়া এ বিষয়ে ইমাম নবাবি রহমুল্লাহ উনি যে প্রথম আয়াত নিয়ে আসছেন সুরাই বাকারার তাল্লিশ নম্বর আয়াত আল্লা তালা বলেন ও সালাত সলাৎম করো ও আকাত সলাত এবং জাকাতকে সব সময় একই সঙ্গে মিলিয়ে আলোচনা করছেন কোরআন এবং হাদিসে যেখানে সলাাতের কথা আছে সেখানে জাকাতের কথা আছে সলাৎ এবং জাকাত নামাজ এবং জাকাত দুটাকে সবসময় একই সঙ্গে আলোচনা করেছেন কারণ সলাদ এটা হলো এবাদতে বাদানি শারীরিক ইবাদত আর জাকাত এটা হলো এবাদতে মালি অর্থের জাকাত তো মানুষের কাছে নিজের জান আর মাল এ দুটাই প্রিয় তো কষ্ট করে নামাজ পড়তে হয় আর অর্থ দিয়ে জাকাত দিতে হয় তো আল্লাহ তালা বলছেন তোমরা সালাত দাও এ বিষয়ে আর একটি আয়াত আল্লাহ তালা বলছেন বলছেন মোহামা উমিরু ইয়া মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এক আল্লাহর জন্য এবং আল্লাহর জন্যই যেন তারা তাদের দিনকে খাস করে নেয় মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে লিয়া আবুদুল্লাহ মুখলিস খালিস আল্লাহর ইবাদত করার জন্য লাহুদ্দিন এবং সেই এবাদতটা আল্লাহর জন্য খাস করা অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইন্না দিন আন্দাল ইসলাম আল্লাহর কাছে যে দিন প্রিয় সে দিনটা হল দিন ইসলাম ইসলাম ছাড়া আর যত দিন ধর্ম আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই তো সমস্ত দিন সমস্ত ধর্মকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর যে দিন ইসলামের জন্য খালিশ আল্লাহর ইবাদত করতে আল্লাহ আল্লাপাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর কি নির্দেশ দিয়েছেন ওয়াইমুসলাত সালাত নির্দেশ দিয়েছেন ওয়াই এবং জাকাত প্রদান করতে নির্দেশ দিয়েছেন। কাইমা আর এটাই হলো মজবুত দিন এটাই হলো মজবুত দিন ওকালা আল্লাহ তালা আরও বলেছেন তাওবার আল্লাহ বলছেন হে নবী করিম সাহা মিন আমিহিম আপনি তাদের কাছ থেকে তাদের জাকাতের মাল গ্রহণ করুন সাদকার মাল গ্রহণ করুন তোতা এই কারণে আল্লাহ পাক তাদেরকে গুণা থেকে পবিত্র করবেন कतु जक हिम विह जक मध्यमे आल्ला पक ते कि पवित्र करबें तर माल के पवित्र करबें तौ गुणा थे मुक्त कर देवेंता जकतर माध्यम गुणा माफ है गुणा थ पवित्र हो जाए जकत देवारमे बी मालगुलिव पाक जाए अवशिष्ट मालगु जकत दवार पा हो जाए জাকাত যদি না দেওয়া হয় তাহলে বাকি মাল পবিত্র থাকে না সেগুলি মাল ভেজালযুক্ত হয়ে যায় আর জাকাত দেওয়ার কারণে আল্লাপাক বাকি মালগুলিকেও পাকও পবিত্র করে দেন আর জাকাত শব্দের অর্থই হল আর বৃদ্ধি হওয়া রিবা ওয়া ইউরুক সুদ বরকতকে কমিয়ে দেয় ওয়ুরবিদ সাদাকাত আর সাদকা জাকাত মানুষদের মাল বৃদ্ধি করে দেয় তো আল্লাহ তালা বলছেন খুদ্িন আলহিম আপনি তাদের থেকে তাদের সাদকা গ্রহণ করুন তোতা এই সাদকা তাদেরকে গুনা থেকে পবিত্র করবেন অয়ুজাকিহীম অতুজাকি হিম বিহা এবং এই জাকাত নেওয়ার কারণে আল্লাহ আল্লাহতালা তার বাকি মালগুলিকেও পাক এবং পবিত্র করে দেবেন এ বিষয়ে প্রথম যে হাদিসটা আমাদের সামনে আছে সেটি হলিবাহ আহ তিনি বলেন রসুরাম বলেছেন বুনিয়াল ইসলাম ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপর শাহাদ প্রথম নাম্বার সাক্ষী দওয়া আল্লাহ সারা কোনো মাবুদ নেই ও আন্না মুহাম্মদ আব্দুহু ও রসুল এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল ও ইকাম সালাত সালাত কায়েম করা ও ইতা ই জাকাত প্রদান করা ও বাইত এবং বাইতুল্লাহর হজ করা ওয়া সৌমে রমাদান রমদানের শ্যাম পালন করা রোজা রাখা মুত্তফা আলাই বুখারি মুসলিম তাহলে ইসলামের পাঁচটা স্তম্ভ যেই পাঁচটা স্তম্ভের উপর ইসলাম টিকে আছে কোন ব্যক্তি কালেমায় শাহাদ পড়লো সলাৎ কায়েম করল না তাহলে পরিপূর্ণ মুসলমান হবে আচ্ছা কালেমায় শাহাদত পড়েছে সলাৎ কায়েম করে জাকাত প্রদান করে না पूर्ण मसरणा इर पर हजिले तो जेब्य दिन जो दैनदिन जार सम्पर्क साल बार से बसरे एक आदाय करते हैं जकत बत्सरे एक बार, बार। रमजान आत्सरे एक बार और हज जीवन एक बार हज जीवने একবার তাহলে বৎসরে একবার জাকাত আসল এবং সে জাকাতের যদি সে পরিমাণ নেশাব পরিমাণ সে যদি মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে আর জাকাত যদি না দেয় তাহলে ইসলামের একটি রকম সে তারক করল ছেড়ে দিল তবে সলাৎ পরিত্যাগকারীকে আল্লাহ নবী কুপুরের সাথে আখ্যায়িত করেছেন মান তারকা সলাত আহ মো তামিদান ফকাত जिनेलाद जे ऐड़े दे कूफरि किंतु जकतर क्षेत्र में क्यों जो जकत प्रदान ना करे, शे शे कभीरा शे कभीरा शे तो कुफरिना कंतु से बड़ कबीरा गुना से कुल कबीरा गुना से करल तो तब के अस्वीकार कर जकत दीते ता हमले तारुदे हथियार उठाते से इसलाम खारिज हो जाए তো এখানে এই হাদিসে পাঁচটি স্তম্ভ বলা হয়েছে যে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এই পাঁচটি স্তম্ভ মানা অপরিহার্য এবং জরুরি এ বিষয়ে আর হাদিস আমাদের সামনে আছে আন তলহাতবায়দুল্লাহ রাজি আলাহুকাল যা ইহ রসুল্লাহাম আহ সাহ ই রাস তলহা বিন আবদুল্লা রাজি আল্লাহ তিনি বলেন যে একজন ব্যক্তি আসল রসুল্লাহ নিকট মিন আহলি নাজদিন থেকে তার অবস্থা এই ছিল যে তার চেহারা বিক্ষিপ্ত চেহারা ছিল আমরা তার আওয়াজের গুনগুনা আওয়াজের কিছু শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছে এটা আমরা শুনতে পাচ্ছিলাম না হাত্তা দানির রসুলাম এমনকি সে আল্লাহ রসুলামের নিকটে গেল ফাইদা হুয়া আল্লাহ আনীর ইসলাম এবং ইসলাম সম্পর্কে সে জিজ্ঞাসা করল সমান্ত ও দর্শক মণ্ডলী আমরা জাকাতের গুরুত্ব এবং জাকাতের ফরজ হওয়ার তাকিদ এবং তার ফজিল সংক্রান্ত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম তো এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি পরীক্ষা আমি হাসিমাদ আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা धिकार दायित्व सत्यता देख सत्यमोचन आज रत न सकाल साढ़े सात समय भवहाराय दायित्व पालन कर পালন যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ পরবর্তী বাংলায় আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আলোচনা শুনেছিলাম এরপরে হাদিসটা আমরা তিনি বলেন জা আরজুল ইলা রসুল্লাহি সাল্লাম একজন ব্যক্তি আসল রসুরামের নিকটে মিন আহ নাজদ্দিন নাজদ এলাকা থেকে একজন ব্যক্তি আসলো রাস তার অবস্থাটা কেমন যে ময়লা যুক্ত শরীর বিক্ষিপ্ত চেহারা নিয়ে সে আসলো আমরা তার আওয়াজের গুনগুনাহ আওয়াজের কথাবার্তালার বলার যে আওয়াজ এটা আমরা শুনছিলাম ওয়ালা ন কিন্তু তিনি যে যা বলছিলেন সেটা আমরা শুনতে পারছি না হাত্তা দানা মিন এমন কি ওই ব্যক্তি আল্লাহ নবীসাল্লামের নিকটে চলে গেল যে আল্লা জিজ্ঞাসা যে দিনে এবং রাত্রে পাঁচ ওক্ত সালাদ আদায় করতে হবে ওই ব্যক্তি বলল হাল আলাই রুহনা এই পাঁচ ওক্ত সারা কি আর কোনো ফরজ আছে এ পাঁচ অক্ত সলা আর কিছু ফরজ আছে বা আরো ফরজ পড়তে হবে কিনা কালাত তিনি বলেন বললেন লাচ সলা নামাজ নামাজ আর অন্য ফরজ নেই ইল্লা তবে তুমি যা পড়বা সেটা নফল হিসাবে পড়বা তা তা বলা হয় নফল এবং সুন্ন নফলের শব্দিক অর্থ হলে জিয়াদা অতিরিক্ত তো ফরজের অতিরিক্ত যা কিছু পড়া হয় সেটা শূন্যতে মোয়াক্কাদা হোক অথবা গায়ের মোয়াক্কাদা হোক সবগুলিকেই নফল বলা যেতে পারে তো তাকে বলা হলো যে ফরজ শুধু পাঁচ অক্ত নামাজ এর চেয়ে বেশি নয় পাঁচক কিভাবে ফজরের দুই জহরের চার আসরের চার মাগরিবের তিন আর এশার চার তো সে বলল যে এ ছাড়া আর অতিরিক্ত কোনো ফরজ আছে কিনা। না না ইল্লা আনতা তাও তবে তুমি যা পড়বা সেটা নফল হিসাবে বা সুন্নত হিসাবে পড়লে পড়তে পারো ফক রসুল্লা সাল্লাম তো আল্লাহ রসুল বললেন রমজান মাসের শ্যাম পালন করা তোমার উপর ফরজ কল হলাই বলেন এ ছাড়া কি আরো কোনো ফরজ রোজা রাখতে হবে কিনা ফরজ শ্যাম পালন করতে হবে কিনা কল তিনি বললেন লা তবে যদি অতিরিক্ত শ্যাম পালন করো তাহলে সেটা নফল হিসাবে পালন করতে হবে সুন্ন বা নফুল হিসাবে কলাকার আল্লাহ রসুল্লাহ আজকাত এরপরে আল্লাহ নবী সালাম তাকে বলল যে তোমায় যদি মালের মালিক হও নেশাব পরিমাণ অর্থ যদি তোমার কাছে থাকে তাহলে এক বৎসর অতিক্রম হওয়ার পর তোমাকে জাকাত আদায় করতে হবে উনি বললেন ফরজ জাকাত এটা ছাড়াকে আর কিছু করার আছে কল তিনি বললেন লা ইলা أن تتوى তবে নফল সাদকা তুমি সব সময় করতে পারো। ফাআদবার আর রাজুল ওই ব্যক্তি পিছে গেল। والله لا أزيد على هذا ولا আনকুস। আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি এর চেয়ে কমও করব না বেশিও করব না। কি বলল এর চেয়ে কমও করব না বেশিও করব না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি যদি সত্য বলে থাকে তাহলে সে সফল হয়ে গেল। গেলসলিম হাদিস তাহলে হাদিস থেকে কি বুঝে গেল যে জিনিসটা বোঝা গেল সেটা হলেই আল্লাপাক যে আমাদের যেগুলি জিনিস ফরজ করে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য এই ফরজই যথেষ্ট যদি সেটাকে সঠিকভাবে আদায় করা যায় আর বাকি যেটা হবে সেটা অতিরিক্ত নফল হিসাবে গুণ্য হবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ফরস্কৃত জিনিস আমল করা ছাড়া কোনো উপায় নেই এই আগমনকারী ব্যক্তি জিজ্ঞাসা করলো ইসলাম সম্পর্কে তো আল্লাহ নবী কোনো একটি আমলের কথা বলে নাই যে একটা করলেই হবে কি বললেন সালাত তারপর সম তারপর জাকাত হজ কেন বলে নাই যেহেতু হজ তো জীবনে একবার সেটা যখন সমর্থন হবে তখন সে করবে আর জাকাত বৎসরে একবার যদি তাকে বলে দিল তোমার যদি নাসা পরিমাণ মাল তোমার কাছে থাকে এক বছর অতিক্রম করলে অবশ্যই জাকাত দিতে হবে তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরস্কৃত জিনিস তাকে অবশ্যই আমলে নিয়ে আসতে হবে আব্বাস আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন রসইাম জবালকে পাঠালেন ইয়ামান দেশে আল্লাহ সারা কোনো সত্য মাহবুদ নেই ও আন্না মুহাম্মদ রসুল এবং মোহাম্মদ আল্লাহ রসুল এই কালেমার দাওয়াত আপনি তাদেরকে প্রথমে দিন তারা যদি এই কথাটি মেনে নেয় ইমান যদি গ্রহণ করে এরপর বলে আল্লাহ তাদের উপর দিনে এবং রাত্রে পাঁচ অক্ত সলাদ ফরস করে দিয়েছে ফঈন হুম আতাউল ইদা তারা যদি এটাও মেনে নেয় ফ আলিম হুম তখন তাদেরকে বলে দাও যে তাদের অর্থ যদি থাকে তাদের অর্থের মধ্যে জাকাত ফরস করে দেওয়া হয়েছে তাদের ধন্যী কাছ থেকে নিয়ে গরিবের কাছে জাকাতগুলি পরিশোধ করতে হবে মুত্তাফাকালী বোখারে মুসলিম হাদিস তাহলে এই হাদিসেও আল্লাহ নবী সালাম অমুসলিমদের কাছে যখন দাওয়াত প্রেরণ করলেন তো প্রথমে কিসের দাওয়াত দিলেন কালেমায় শাহাদ দ্বিতীয় নম্বর ইকাম সালাত তৃতীয় নাম্বার জাকাত তাহলে সব জায়গায় এই ওনাকে এবাদতের জন্যই তাদেরকে আহ্বান করা হচ্ছে প্রথমে কালমা তারপরে এবাদত তো মুসলমান যদি কালমা পড়ে এবাদত না করে সে যদি আনুগত্য না করে এবং ইসলামের পাঁচটি রুখনের মধ্যে থেকে যদি সে কোনো রকম ছেড়ে দেয় তাহলে তাকে শরীয়তের পরিভাষায় ফাসেক বলা হবে কালমা না পড়লে কাফের মুখে কালমা বলতে হয় অন্তরে বিশ্বাস করতে হয় এবং আমলের দ্বারা সেটাকে বাস্তবায়ন করতে হয় কালেমা মুখে পড়লাম অন্তরে বিশ্বাস করলাম না তাহলে সেটা হবে মোনাফিক মুখে পড়লাম না অন্তরে বিশ্বাস করলে তারপরও সে কাফের আর মুখেও পড়লাম অন্তরে বিশ্বাসও করলাম কিন্তু আমল করলাম না তাহলে ফাঁসেক কাফের মোনাফেক ফাঁসেক তবে কাফের এবং মুনাফির এরা চির আর যারা হবে কবিরা গুনা আল্লাহ করলে মাফ করবেন ইচ্ছা করলে করবে না ويقيم الصلاه ويؤتي الزكاه فاذا فعلوا ذلك عصموا مني دماءهم واموالهم الا بحق الاسلام وحسابهم على الله متفقون عليه عبد الله بن عمر رضي الله عنهما تিনি رسول الله সঃ বলেছেন উমিরতু আন উকাতিলান নাস তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সঙ্গে লড়াই করার يشهد أن إلا الله الا اله الله যতক্ষণ পর্যন্ত সে সাক্ষী না দিবে যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই সত্য মাহবুদ নেই কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে হাতিয়ার উত্তোলন হবে যতক্ষণ পর্যন্ত সে সাক্ষী না দিবে যে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নেই এটা কেন যে ওকে বাধ্য কেন করতে হবে যে কালেমা পড়ার জন্য এই জন্য যে এই জমিনটা হলো আল্লাহর এ পৃথিবী আল্লাহর ইন্দা রব্বাহুলি খালাকি আর তোমার প্রতিপালক ওই প্রতিপালক যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিমিন ছয় দিনে তাহলে জমিন এবং আসমান এটা আল্লাহর আর আল্লাহ বলছেন ইন্না দিনা ইন্দাহল ইসলাম আল্লাহর নিকটে প্রিয় দিন হলো ইসলাম জমিন যেহেতু আল্লাহর আসমান আল্লাহর ইমানও আল্লাহর প্রতি নিয়ে হবে এখন আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসে কেহ যদি গাইরুল্লার যদি এবাদত করে তাহলে তার জন্য জমিনে থাকার কোনো হক নেই তাকে বাধ্য করতে হবে ইসলাম গ্রহণ করার জন্য তো বলছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে হাতিয়ার উঠানোর জন্য যতক্ষণ পর্যন্ত সে সাক্ষী না দেবে আল্লাহ সারা কোনো সত্য মাহবুদ নেই ও আন্না মোহাম্মদুল্লাহ এবং মোহাম্মদ আল্লাহ রসুল সালাত এবং কি করবে সালাত করবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সালাত কায়ে যদি কেউ না করে তাহলে তার বিরুদ্ধেও হাতিয়ার তুলতে হবে এবং যেন জাকাত কালেমা না পড়লেও তার বিরুদ্ধে হাতিয়ার উঠানো যাবে সালাত না পড়লেও তার বিরুদ্ধে হাতিয়ার উঠাতে হবে জাকাত প্রদান না করলেও তার বিরুদ্ধে হাতিয়ার উঠানো যাবে তারা যদি এই কাজগুলি করে নেয় কী করে কালেময় শাহাদত পড়ে সালাদ কায়েম করে এবং জাকাত প্রদান করে আসামো মিন্ দিমা আহম তাহলে তারা তাদের রক্ত এবং তাদের মালকে তারা নিরাপদ করে নিল ইল্লা বি ইসলাম তবে ইসলামের হকের কারণে সেটা আলাদা কথা হিসাব হুম আলাল্লাহ এবং তাদের হিসাব আল্লাহর উপরে তাহলে এই হাদিস থেকে যে জিনিসটা বুঝে আসতেছে সেটা হলো এই যে এটা মুসলমানের জন্য অতক্ষণ পর্যন্ত তার অর্থ এবং মাল নিরাপদে থাকবে না যতক্ষণ পর্যন্ত সে তিন তাকাজ না করবে তাহলে গুরুত্ব কত বেশি গুরুত্ব কত বেশি একদম মুসলিম সমাজে মুসলমানের জন্য পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তাকে অবশ্যই যেমন কালেমা পড়তে হবে ঠিক তেমনই সলাচ দায়ী করতে হবে ঠিক তেমনই জাকাত প্রদান করতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জাকাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম তো এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে আছে যেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী বৈঠকে আমরা এটা শুনব সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হরবুল আলামিন আমাদের সকলকে নেক আমল কর তৌফিক দান করুন ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান এমন ঘটনা जार मध्य निहित आल्लर निर्देश अत्यंत शिक्षण इमान के शुद्ध करार्थ উপস্থাপনায় ममिन आल्लार दया अर्जन करें बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह आज रत आठ टे पुन सम्प्रचार सकाल साढ़े छंगे बीस टी